আবু হুরাই রাহ রাহত হতে বর্ণিত তিনি বলেন একবার আমরা মসজিদে নববীতে উপবিষ্ট ছিলাম এ সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বের হলেন এবং বললেন তোমরা ইয়াহুদীদের কাছে চলো আমরা চললাম এবং তাদের পাঠকেন্দ্রে পৌঁছলাম আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম তাদের উদ্দেশ্যে বললেন তোমরা ইসলাম গ্রহণ করো তাহলে নিরাপত্তা পাবে আর জেনে রাখো পৃথিবী আল্লাহ তালা ও তার রসুলের আমি ইচ্ছা করেছি আমি তোমাদের এ দেশ হতে নির্বাসিত করব। যদি তোমাদের কেউ তাদের মালের বিনিময়ে কিছু পায় তবে সে জানো তা বিক্রি করে ফেলে আর জেনে রাখো পৃথিবী আল্লাহ তালা ও তার রসুলের